সালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাক্ষ্যাত সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা বিস বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আমরা আলোচনা শুরু করেছিলাম একজন আদর্শ মুসলিমের আল্লাহ রব্বুল আলমিনের সাথে যে সম্পর্ক হবে সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা শুরুতে বলেছি রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের যেই ধরন রয়েছে এই ধরন হচ্ছে পাঁচটি গত পর্বে আমরা একজন আদর্শ মুসলিমের আল্লাহ রব্বুল আলমিনের সাথে যে সম্পর্ক হবে এই সম্পর্কের প্রথম যে ধরন সেটি আমরা আলোচনা করেছিলাম সুপ্রিয় দর্শক আমরা বলেছিলাম আল্লাহর রব্বুল আলমিনের সাথে সম্পর্কের বিষয়টি হচ্ছে আলহর্বুদয়া যে বান্দা সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলমিনের গোলামীকে নিজের জীবনে বাস্তবায়ন করবে আজকের পর্বে আমরা আলোচনা করব। দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেটি হলো আল এত ও তো বান্দা আল্লাহ রব্বুল আলমিনের আনুগুত্য এবং আল্লাহর সুবাহালের অনুসরণকে বান্দা তার জীবনে বাস্তবায়ন করবে এবং এটিও আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার সম্পর্কের আরেকটি ধরন আল্লাহ রব্বুল আলমিনের সাথে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন তার সম্পর্ককে মজবুত এবং শক্তিশালী করার চেষ্টা করবে তখন আল্লাহ আলমিনের সাথে তার আনুগত্য এবং আল্লাহর বিধানকে অনুসরণের জন্য সে চেষ্টা করবে এটি হচ্ছে আল্লাহ সুবাহনতাল সাথে তার সম্পর্কে দ্বিতীয় ধরন এই প্রসঙ্গ আলী ইমরানের বত্রিশ টমা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাউ তালাহ সেন বলেুল আল্লাহ সুবাহন তালা বলেন বলুন আতিহ ওর রাসুল যে আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো ফাইন তাহ যদি তারা মুখ ফিরিয়ে এনে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যকে তারা পরিহার করে বর্জন করে আল্লাহ এবং তার আসলে আনুগত্য করে না তাহলে তাদেরকে এটি জানিয়ে দাও নিশ্চয়ই আল্লাহ সুবাহন তালা ইউহেবুল কাহিরিন কাফের দেখে পছন্দ করেন না কাফের দিকে ভালোবাসেন না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা ইহাতের মাধ্যমে আল্লাহ সুবাহন তালা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রথমে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ এবং তার আসলী আনুগত্য আমাদেরকে করতে হবে আল্লাহ এবং তার আসলের আনুগত্যের মধ্যেই মূলত আল্লাহ রাব্বুল আলমিনের সাথে তার সম্পর্ককে মজবুত করার মানে পদ্ধতি রয়েছে তাই আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম্পর্কের অন্যতম একটি ধরন হচ্ছে তার আনুগত্য করা তার নির্দেশের অনুসরণ করা তার নির্দেশ মেনে নেয়া এরপর আল্লাহ সুবাহতালের শেষের দিকে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যদি কেউ আল্লাহ রাবুল আলমিনের এই আনুগত্যকে পরিহার করে পরিহার করে এবং এই আনুগত্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয় তাহলে সে মূলত সত্যিকার অর্থে ইমান থাকতে পারবে না সত্যিকার অর্থে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না এই আল্লাহ রাবুল আলমিন আয়াতের শেষে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন এই বলে যে যদি তারা আল্লাহ এবং তারা আসলে যে রয়েছে সেই থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে এই বিষয়ে নিশ্চিত করে জানিয়ে দিতে হবে যে সম্পর্ক ঠিক একইভাবেই আল্লাহ সুবাহন হবু তালা সুরা উনষাট নম্বর আয়াতের মধ্যে বলেছেন কি বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো ওয়াতি রাসুল এবং রাসুলের আনুগত্য করো ওয়াউল আমি খুম এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল রয়েছে শাসক রয়েছে তাদের আনুগত্য করো এখানে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ এবং তারাসুল আনুগত্যের বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর সাথে এবং রাসুলের সাথে আমাদের যে সম্পর্ক তৈরি হবে এই সম্পর্কের অন্যতম একটি ধরন হচ্ছে এই যে আল্লাহ এবং তার রাসুলের আনুগুত্য আমাদেরকে করতে হবে আনুগত্যের বাইরে আল্লাহ এবং তার রাসুলের সাথে আমরা সম্পর্ক করতে পারবো না আমাদের সম্পর্ক আল্লাহ রবুল আলমীর সাথে ততক্ষণ পর্যন্ত মজবুত ও শক্তিশালী হবে না করব না ঠিক একই কথাই আল্লাহ সুবাহন সুরায়ম্বর আয়তের মধ্যে একই বক্তব্যই আমাদেরকে আবার জানিয়ে দিয়েছেন আল্লাহ রবীন্দ্র আল্লাহর অনুগত্য করো পরিহার করে কোন বান্ধা যদি আল্লাহ রাব্বুল আলমীর নৈকট লাভ করার জন্য চেষ্টা করে অথবা কোন চেষ্টা করে অথবা কোনো ভালো কাজ করার জন্য চেষ্টা করে আয়াত থেকে একেবারে স্পষ্টভাবে এটি আমাদের সামনে প্রতীয়মান হয়েছে যে তাদের আমল বরবাদ হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে যেহেতু এই আনুগত্যের বাইরে কোনো আমল আল্লাহ রবুল আলমীর কাছে গ্রহণযোগ্য হয় না তাই আল্লাহ এবং তারাসুলের সাথে আমাদের সম্পর্কের অন্যতম দিক হচ্ছে আল্লাহ এবং তারাসুলের আনুগত্য আমাদেরকে করতে হবে আল্লাহ এবং তারাসুলের আনুগত্যের মধ্যেই মূলত আল্লাহ এবং তারাসুলের সাথে সম্পর্ক নিবিড় করার জন্য সম্পর্ক মজবুত করার জন্য পদ্ধতি আল্লাহ সুবাহন তারা দিয়ে দিয়েছেন ভাবে আল্লাহ সুবাহানুত আলম কোরআনী কেরিমসুরা নিসা তেরো নম্বর আয়তের মধ্যেও এই আনুগত্যের বিষয়টি উল্লেখ করেছেন শুধু আনুগত্যের বিষয়টি সে আয়াতের মধ্যে উল্লেখ করেননি বং আল্লাহ সুবাহানুবু তালা এই আনুগত্যের যে রেজাল্ট রয়েছে যে ফল রয়েছে সেটাকেও আল্লাহ রব্বুল আলমিন আয়াতের মধ্যে তুলে ধরেছেন অমায়ুতি আল্লাহর সুলাহু যে আল্লাহ এবং তার রাজে আনুগত্য করবে এই আনুগত্য শুধুমাত্র যে আনুগত্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার সম্পর্ক নিবিড় হবে বান্দার সম্পর্ক তৈরি হবে শুধু তাই নয় বরং আল্লাহ সুবাহানুব তালাহ আয়াতের মধ্যে এর আরেকটি রেজাল্ট আরেকটি ফলের কথা জানিয়ে দিচ্ছেন যে এর জন্য আরেকটি পুরস্কার রয়েছে সেই পুরস্কার হচ্ছে এই আল্লাহ এবং তারা আল্লাহার প্রবাহিত এবং তথায় তারা স্থায়ী হবে আর এটাই হচ্ছে আলফৌজুল্লাম মহা সাফল্য আল্লাহ রব আলমিনের কাছে বান্দার জন্য বড় সাফল্য আর নেই এদের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ রবুল আলমিনে আনুগত্য করতে পারি এবং আল্লাহ রাসুলের আনুগত্য করতে পারি তাহলে আল্লাহর আনুগত্য এবং রাসুলের আনুগত্যের মাধ্যমে আমরা আল্লাহ রবুল আলমীর কাছে এক বিশাল পুরস্কার লাভ করবো আর সেই পুরস্কারটি হচ্ছে মহা সাফল্য আমাদের আসবে সেই মহা সাফল্য হচ্ছে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে তার যার নাচসমূহে প্রবেশ করাবেন যার নাচসমূহে যাওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেবেন ঠিক একই ধরনের বিষয় আল্লাহ রাবুল আলমিন আল্লাহর এবং তার রাসুরের আনুগত্যের সাথে সম্পৃক্ত করেছেন এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে যেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার সম্পর্ক মজবুত হবে তেমনিভাবে আল্লাহ সুবাহানুয়া তালা আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যা যারা এই আনুগত্য করবে এই আনুগত্যের কারণে তাদেরকে আল্লাহ রব্লুল আলমিন সম্মানিত যাদেরকে করেছেন যাদেরকে নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করবেন যারা আল্লাহ এবং তার রাসুরে আনুগত্য করবে سورة النسار انشتنا براعاة المددية الله سبحانه وتعالى اي بشتر دورة جن الله سبحانه وتعالى الشهد كرن وما يتع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله رب العالمين بولتن وما يتع الله والرسول جاء الله ابن رسولي أنه قد تقول لهم তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পৃক্ত হবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে হবে আল্লাহন আলাইহিম যাদের উপর আল্লাহ রবুল আলমিন নিয়মত দিয়েছেন নিয়ামত দিয়ে যাদেরকে আল্লাহ সুবাহ তারা সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাদের পরিচয় হচ্ছে নবীগণ তারপরেগণ শহীদগণ এবং সৎকর্মশীলগণ ওয়াহাসুনা উল্লাকা রফিকা আল্লাহ রাবুল আলামিন তারপর বলছেন তারা কতই না উত্তম সঙ্গী বা সাথী যাদের সাহায্য লাভ করার মাধ্যমে এই ব্যক্তিগণ যারা আল্লাহ এবং তার রাসুরি আনুগত্য করেছে তারা সবচেয়ে বেশি সম্মানিত হবে মর্যাদাপূর্ণ এই আমরা বুঝতে পেরেছি আল্লাহ এবং তার রাসুরি আনুগত্য যদি আমরা সত্যিকারভাবে করতে পারি তাহলে আল্লাহ রাবুল আলমিন অনেকগুলো পুরস্কার আমাদের জন্য নির্ধারণ করেছেন সেই পুরস্কারগুলো লাভ করতে পারবো এবং আল্লাহ রাবুল আলমীর সাথে একজন মান্দার আল্লাহ রব্বুল আলমীর সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক মজবুত ও শক্তিশালী হবে তাই সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আমরা বলছিলাম আল্লাহ রাবুল আলমিনের সাথে সম্পর্কে যে পাঁচটি ধরন এর দ্বিতীয় পদ্ধতি বা ধরন হচ্ছে যে আল্লাহর রাবুল আলমিনের আনুগত্য আমাদেরই করতে হবে আল্লাহ রাবুল আলমিনের অনুসরণ আমাদের করতে হবে এই আনুগত্য এবং অনুসরণ সম্পর্কে আরও কিছু কথা সামনে আসবে আমরা যখন একজন মুসলিমের আল্লাহ রব্বুল আলমীর সাথে সম্পর্ককে মজবুত করার জন্য করণীয় কাজগুলো বলবো তখন সেখানে আমরা আনুগত্যের বিষয়টি আর একটু দৃষ্টি আকর্ষণ করবো তা আসুন তৃতীয় যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে এই ভালোবাসা বলতে কি বুঝায় ভালোবাসা নিয়ে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি রয়েছে আমরা জন ভালোবাসাকে বিভিন্নভাবে নিয়েছি যেহেতু আমাদের সমাজের মধ্যে ভালোবাসা বলতে বিভিন্ন অর্থ করার সুযোগ আছে জৈবিক দিক থেকে মানুষ যে ভালোবাসা করে থাকে বিশেষ করে মানুষের সাথে প্রবৃত্তি সম্পর্কের কারণে যেই প্রেম প্রীতি তৈরি হয়ে থাকে অনেককে দেখা যায় যে আল্লাহর ভালোবাসার সাথে ওই প্রেম প্রীতিকে সম্পৃক্ত করে দিয়েছেন কেউ আশেখে লাহি আশেখে খোদা নাম দিয়েছেন আল্লাহর সাথে এস করে থাকেন মূলত এগুলো গর্হিত বিষয় আল্লাহ হাব্বুল আলমিনের ভালোবাসা হচ্ছে পুত পবিত্র এবং আল্লাহ হাববুল আলমেনের ভালোবাসার একটি কনসেপ্ট একটি ধারণা রয়েছে এটি পরিচয় রয়েছে সেখানে কোনো ধরনের বিভ্রান্তি সেখানে কোনো ধরনের মানে আল্লাহবুর আলামিন যেটি চাননি এমন কোন বিষয় সেখানে ইনক্লুড করা অন্তর্ভুক্ত করার কোন সুযোগ নেই তাই এই ভালোবাসাকে যদি কোনো ব্যক্তি নিজের খাহেস মতো নিজের প্রবৃত্তি তাড়িত হয়ে ব্যাখ্যা দিয়ে থাকে এই ভালোবাসার ব্যাখ্যা যদি নিজের পক্ষ থেকে করে থাকে তাহলে সেখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে তাই সতর্ক থাকে আমাদেরকে বুঝতে হবে যে ভালোবাসা কি জিনিস এই বিষয় সম্পর্কে বলেছেন আল্লাহ রাব্বুল আলমীরা বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে অনুরাগ অন্তরের স্পেহা টান আল্লাহর নির্দেশ সমূহ পালন করার দিকে আমাদের অন্তরে যে টান থাকবে সেই টানকে বোঝানো হয়েছে ভালোবাসা ওইস্তেনাবেন এবং আল্লাহ রাব্বুল আলমিনের যে নিষেধ রয়েছে সেই নিষেধগুলো বর্জন করার মাধ্যমে মূলত অন্তরে যে টান তৈরি হয়ে থাকে আল্লাহবুল আলমের প্রতি সেটাকেই বলা হয়েছে ভালোবাসা এটি হচ্ছে ভালোবাসার পরিচয় সুপ্রিয় দর্শক সুতরাং ভালোবাসার এই পরিচয় যদি আমরা নিতে পারি তাহলে আমাদেরকে আর বিভ্রান্ত করার সুযোগ থাকবে না সুপ্রিয় দর্শক সময় হলো বিরতির আসুন একটু বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসছি আমাদের সাথেই থাকুন सरल पथे आसन गे शय क्या ममिन निजेचन करें से क्या जार प्रथम उद्देश्य हल तौहर प्रचार कलिमार आवेदन কাল রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে আবু উমামা হতে বর্ণিত রসুল্লাহ বলতেন তোমরা কোরআন তেলাওয়াত করবে কারণ পবিত্র কোরআন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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু পরবর্তী অনুষ্ঠান বাংলায় সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আবার আমাদের আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রবুল আলমিনে বান্দার সম্পর্কে তৃতীয় যে ধরন সেই বিষয়টি নিয়ে সেটি হচ্ছে ভালোবাসা ভালোবাসার ক্ষেত্রে বিভ্রান্তি যাদের আমাদের মধ্যে না আসে এই ভালোবাসার আহলুদ্ তাহকিক মাহকিক যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়টুকু আমরা তুলে ধরেছি আসুন আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বিষয়টি আমাদেরকে স্পষ্ট করেছেন কোরআন সুরা আলমায়দা চৌ রাতের আল্লাহ বান্দার ভালোবাসার বিষয়টি এবং বান্দাকে যে আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসছেন সেই বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ বলেন يحبهم ويحبونه الذلتي على المؤمنين اعزه على الكافرين جز ا चलिए अल्लाह रब्बुल आलमीन एवं एकटी संप्रदाय के नि आस्बेन जादे के अल्लाह रब्बुल आलमीन ভালবাসবেন এবং তারাও আল্লাহকে ভালবাসবে এখানে আল্লাহ রব্বুল आलমিনের ভালবাসার কথা উল্লেখ করা হয়েছে এবং সম্পর্ক নিবিড় করার জন্য আল্লাহ রবুল আলমিনের সাথে সম্পর্ককে মজবুত করার জন্য যে দিক নির্দেশনা দেয়া হয়েছে সেটি হচ্ছে ইমানদার ব্যক্তিগণ আল্লাহ রবুল আলামিনকে ভালোবাসবে এরপর তাদের অন্যতম আরেকটি পরিচয় দিয়েছেন আদিলিন তারা মোমিনদের প্রতি সদয় হবে কোমল হবে নরম হবে ও আইসিন এবং কাফিরদের প্রতি তারা শক্তিশালী হবে পরাক্রমশালী হবে কঠোর হবে এটি ইমানদার ব্যক্তিদের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ সুমাহ যারা সত্যিকার ইমান আনবে বলেছেন যে অসির আল্লাহ আলমিন এমন একটি সম্প্রদায়কে আসবেন যাদের বৈশিষ্ট্য হবে এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাবুল্লা আলমিন তুলে ধরেছেন তোর একটি হচ্ছে তারা আল্লাহকে ভালোবাসবে আল্লাহ সুবান একশো পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে জানিয়েছেন আল্লাহরাব আলমিন আল্লাহরুল আলামিন বলেন একশো পঁয়ষট্টি আল্লাহ তুলনা সাব্যস্ত করে তারপর ইউ হাইবক এই সমকক্ষগুলো গুলো করে আল্লাহ রব্বুল আলমিনকে ঠিক যেভাবে ভালোবাসার কথা ছিল সেইভাবে এই সমকক্ষগুলোকে। যেগুলোকে আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করেছে সেই অংশীদার সেভাবেই তারা ভালোবাসে এরপর আল্লাহ রব্বুল আলমিন ইমানদার ব্যক্তিদের পরিচয় তুলে ধরছেন ওয়েলিনু আর যারা সত্যিকার ইমান এনেছে তাদের অবস্থান হচ্ছে এই তারা সব সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসে তাই আল্লাহ রবুল আলমিনের সাথে যদি কোনো ব্যক্তি তার ভালোবাসাকে রিমিট করতে চায় তাকে অবশ্যই আল্লাহর ভালবাসা সম্পর্কে জেনে তার অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা তৈরি করতে হবে তার অন্তরের মধ্যে আল্লাহ রবীন্দ্রের ভালোবাসা যদি না আসে তাহলে সেই ব্যক্তি সত্যিকার সাথে তার সম্পর্ক সবচেয়ে আল্লাহ রা আল্লাহ আমাদেরকে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে এমনিভাবে সুরা আল ইমরানের একত্রিশ নম্বর আয়তের মধ্যেও আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ রবুল আলমিন বলেন সুপ্রিয় দর্শক আল্লাহ আবুল্লা আলমিনের ভালোবাসার বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে আমরা প্রথমে আল্লাহ আবুল্লা আলমিনের ভালোবাসা কাকে বুঝানো হয়েছে কোন জিনিসকে হয়েছে আপনাদেরকে সেই পরিচয় তুলে ধরেছি সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তারা শুরুের আনুগত্যের বাইরে চলে যায় আল্লাহ এবং তারা শুরুের নির্দেশের বাইরে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম মনে না করে আল্লাহ রব্বুল আলম যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল মনে না করে বরং হালাল হারামের যেই সীমারেখা রয়েছে সেই সীমারেখাকে কোনো ব্যক্তি যদি কোনো অবস্থায় উপেক্ষা করে তাহলে বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলমকে ভালোবাসে না যদিও সে মুখে দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি আমি আশেখে খোদা অথবা আশেখে এ লাহি যদিও সে দাবি করে যে আমি আল্লাহর ভালোবাসা আমার অন্তর মধ্যে রয়েছে তার এই বক্তব্যটুকু শুধুমাত্র মৌখিক দাবি ছাড়ার কিছুই নয় সত্যি কথা হচ্ছে সে আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসে না যেহেতু কোরআন আয়তের মধ্যে আল্লাহ সুবাহ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ বলেন যদি তোমরা সত্যিকার আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে ইহেবুম্লাহ তোমাদের জন্য ভালো পুরস্কার রয়েছে আল্লাহ হাবুল আলমিন এ আয়তের মধ্যে বলে দিয়েছেন যদি রাসুলের সত্যিকার অনুসরণ করতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার হচ্ছে ইহ বেবকুম যে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন আমাদেরকে আল্লাহ রাবুল ভালোবাসবেন তাই সত্যিকার অনুসরণ যদি আমরা রাসুল সাল্লা করতে পারি আমরা এর মাধ্যমে দুটি জিনিস লাভ করতে পারবো একটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা লাভ করতে পারবো দ্বিতীয় হচ্ছে এর মাধ্যমে রসুল আল্লাহ সাল্লাহসাল্লামের ভালোবাসাও আমরা লাভ করতে পারবো মূলত এর মধ্যেই রসুল আল্লাহ সাল্লা ইসলামের ভালোবাসা নিহিত আছে এ আয়তের মাধ্যমে একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট সেটি এই যে আল্লাহ আব্বুল আলমের দলিল হচ্ছে লাভ করতে হবে অন্য ভাবে লাভ করার কোন সুযোগ নেই এরপর আরেকটি পুরস্কারের কথা আল্লাহ আলম এত মধ্যে বলে দিয়েছেন তোমাদের যে পাপ রয়েছে অপরাধগুলো রয়েছে অন্যায়গুলো রয়েছে আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা আমরা সত্যিকার ভাবে লাভ করতে চাই যদি তাহলে আল্লাহ এবং তার রসুরে যে আনুগত্য রয়েছে সেই আনুগত্যকে আমাদের জীবনে মেনে নিতে হবে আল্লাহ রাবুল আলমিন যে কাজটি করতে বলেছেন সে কাজটি আমাদেরকে করতে হবে আল্লাহ রবুল আলমিন যে কাজ আমাদেরকে দূরে থাকতে বলেছেন বা যে কাজটি আমাদের জন্য নিষেধ করেছেন সেই নিষেধ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে দূরে সরে যেতে হবে তাহলেই কেবলমাত্র আল্লাহ রাবুল আলমিন ভালোবাসা লাভ করব সুপ্রিয় দর্শক তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা হচ্ছে তার সাথে সম্পর্ক করার জন্য আমাদের জন্য অন্যতম তৃতীয় যেই ধরন এর মাধ্যমে আমরা আল্লাহ রাবুল আলমিনের সাথে সম্পর্ক তৈরি করতে পারব তাই আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি চেষ্টা করে থাকে যে সে আল্লাহ রবুল আলমিনের সাথে সম্পর্ককে নিবিড় করবে মজবুত করবে তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ রবুল আলমিনের সাথে তার সম্পর্ককে মজবুত করতে পারবে না এবার আমরা যে পয়েন্টটি আলোচনা করব আল্লাহ রবুল আলমিনের সাথে বান্দার সম্পর্কের চতুর্থ ধরন হচ্ছে সত্যিকার ভাবে আল্লাহ রব্লুল আলমিনের ভয় বান্দার অন্তরের মধ্যে জাগ্রত বান্দার অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমিনের ভয় যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত একজন বান্দা আল্লাহ রবুল আলমিনের সাথে তার সম্পর্ককে নিবিড় ও মজবুত ও শক্তিশালী করতে পারবে না এবং সম্পর্ক যথাযথ হবে না তাই আল্লাহ রাবুল আলমিনের জন্য তার অন্তরের মধ্যে ভয় থাকতে হবে এই ভয় আল্লাহ রবুল আলমিনের জাতের জন্য যেহেতু আল্লাহ রাব্বুল আলমিনের মহত্ব শ্রেষ্ঠত্ব সম্পর্কে বান্দা যখন উপলব্ধি করবে সত্যিকার উপলব্ধির মাধ্যমে সে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবে এই জন্য আমরা দেখি কোরআন করিমদাহ সুবাহনুয় তালা এই বিষয়টি উল্লেখ করেছেন যারা সত্যিকার আল্লাহরুল আলমিনের পরিচয় লাভ করতে পেরেছে আল্লাহ রবুল আলমিনের শ্রেষ্ঠত্বর্যাদার বিষয় ক্ষমতার বিষয় সম্পর্কে পেরেছে তারা আল্লাহ করতে আলমিনকে যথাযথ আল্লাহ যে কেবলমাত্র আলেমরা আল্লাহ রাবুল আলমিনকে ভয় করতে পারে বা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে কেন এই জন্য আল্লাহ রবুল আলমিনকে ভয় করতে পারে যেহেতু আলেমরা আল্লাহ রবুল আমিনের মর্যাদা সম্পর্কে জানতে পেরেছে আল্লাহ রব্বুল আলমিনের মর্যাদা সম্পর্কে না জানলে কোনো ব্যক্তি সত্যিকার আল্লাহ রবুল আলমিনকে ভয় করতে পারে না তার অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমিনের ভয় জাগ্রত হয় না ভয় সৃষ্টি হয় না তৈরি হয় তাই আল্লাহ রবিনের জাহাজ সত্তা তার যে মহত্ব রয়েছে রয়েছে। তার কিবরিয়া তার আগমত শ্রেষ্ঠত্ব এই বিষয়গুলো সম্পর্কে উপলব্ধি করে বান্দা আল্লাহকে ভয় করবে দ্বিতীয় হচ্ছে আল্লাহ রবুল আলমিনের আজাব থেকে ভয় করবে কোরআনে মধ্যে আল্লাহ সুহানুভয় তারা বারবার সতর্ক করেছেন যাতে করে বান্দাগুন আল্লাহ রাবুল্লা আলমিন আজাব থেকে ভয় করে যেহেতু আল্লাহ সুবাহন তালা কঠিন শাস্তি দেবেন বলেছেন সাদিদুন জুনতে কাম তিনি কঠোর প্রতিশোধ প্রবণ আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনের মধ্যে তার অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সারিউল হেসাব তিনি সদিদুল এ কাম কঠিন দাতা তাই এই বিষয়গুলো আল্লাহ রাবুল্লা আলমিনের যে শাস্তির কথা কোরআন কারিমের মধ্যে আল্লাহ সুবাহন তালা বলেছেন সেই বিষয়গুলো উপলব্ধি করে একজন বান্দা আল্লাহ রাবুল্লা আলমিনকে ভয় করবে তৃতীয় নম্বর যে ভয় করবে সেটি হচ্ছে এই আল্লাহর বিধান লঙ্ঘন করার ক্ষেত্রে সেটি আনুগত্যের ক্ষেত্রে হোক অথবা নিষেধের ক্ষেত্রে হোক যেটাকে আল্লাহ রাব্বুর আলমিন করতে বলেছেন সেটাকে বর্জন করার ক্ষেত্রে আর যেটাকে আল্লাহ রাব্বুর আলমিন করতে নিষেধ করেছেন সেটাকে লঙ্ঘন করার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন ভয় করবে তার অন্তর যখন কোন একটি হারাম কাজের মধ্যে লিপ্ত হবে তখন তার অন্তর প্রকম্পিত হবে কেঁপে উঠবে যখন ভালো কাজকে উপেক্ষা করে আল্লাহর নির্দেশকে বর্জন করার চেষ্টা করবে তখন তার অন্তর কেঁপে উঠবে সে মনে করবে যে এটি আমার রবের পক্ষ থেকে আমাকে করতে বলা হয়েছে সুতরাং কেন আমি আমার রব আল্লাহ রব গুল আলমিনবাদ্য হচ্ছি তাই তার অন্তর মধ্যে সেই বয় জাগ্রত হবে সুপ্রিয় দর্শক আজকে আর সময় নেই আসুন আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ তালা আগামী পর্বে এ বিষয়ে আপনাদের সাথে আরও কন্টিনিউ করব। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته যারাভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর আর কোন ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 डायल कर डर के प्रति शनिवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नशे पीज टी बांगलाय